আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন যে কাহাবিবনু মালিকের একটি দাসী বাজারের কাছে অবস্থিত সালা নামক ছোট পর্বতের উপর তার বকরি চড়াত তার থেকে একটি বকরি মরার উপক্রম হল সে এটিকে ধরল এবং পাথর ভেঙে তা দিয়ে সেটিকে জবেহ করে তখন লোকজন নবী সাল্লু আলিয়া সাল্লাম এর নিকট ঘটনা বলি উল্লেখ করলে তিনি তাদের তা খাওয়ার অনুমতি দিলেন